আমাদের পরে আলোচনা শুরু হচ্ছে আমাদের পরের লেকচারের টপিক হচ্ছে বিয়ের শর্ত বিয়ের শর্ত সম্পর্কে আলোচনা করার জন্য আমি আমাদের অনুরোধ করছি। বিয়েটা শর্তাধীন হয়ে থাকবে যা সম্মতি ছাড়া বিয়েটা হলো যদি তার সম্মতি থাকে তাহলে বিয়ে হবে নালে বিয়ে হবে না তৃতীয় আরেকটা বিষয় সেটা হচ্ছে ওয়ালির বিষয়টা ওয়ালি অভিভাবক ওলি থাকার শর্ত কিনা প্রথম কথা হচ্ছে ছেলেদের ওয়ালি থাকার শর্ত নেই ছেলেরা যারা বালেক অ্যাডল্ট ইসলামী সেরিয়া দৃষ্টিতে তাদের ওলি থাকার কোনো শর্ত নেই কিন্তু মেয়েদের ক্ষেত্রে ওলি থাকার শর্ত আছে কিনা এখানে হচ্ছে বিষয় এটা যদিও একটা ইখতেলা ফেমাস আলা ওলামাদের কেউ কেউ বলেছেন মেয়েরা সাবালক হওয়ার পরে তাদের ওলির অনুমতি ছাড়া বিয়ে করলে হবে কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম থেকে যে এবং এ সম্পর্কিত প্রথম যে হাদিসটা আল্লাহ হাদিস তিনি বলছেন যদি কোনো নারী সে অলির অনুমতি ছাড়া নিজেকে বিবাহ দেয় অথবা বিবাহবন্ধনে আবদ্ধ হয় তাহলে তার বিবাহ বাতিল বাতিল বাতিল এ হাদিসটা সোনানের গ্রন্থগুলোতে এসেছে এবং শেখাল বাণী এটাকে শুদ্ধ বলেছেন আর যারা এটাকে রিজেক্ট করেছেন তাদের দৃষ্টিতে এ হাদিসটা মোরসাল এই তারা বলেছে যে এ হাদিস অনুযায়ী গ্রহণযোগ্য হবে না কিন্তু আসলে হাদিসটাকে ফার্দার যদি আমরা আরও গবেষণা করি তাহলে পরিশেষে আমাদের সামনে স্পষ্ট হবে যে না এটা একটা শহীদ হাদিস এবং সে কথাটাই শাহ খালবাণী স্পষ্ট করে বলেছেন কোনো এক সময়ে প্রিভিয়াস কোন স্কলারের কাছে যদি হাদিসটা মরসাল হয়ে থাকে হয়ে থাকে দুর্বল হয়ে থাকে তাহলে শত শত বছর ধরে সেটাকে সেই দুর্বলতার গ্লামি আমাদেরকে টানতে হবে এটা কিন্তু ঠিক না আমরা আমরা যেহেতু রসুল সাল্লা সাল্লামের উম্মা এবং কোরআন এবং সোনার অনুসারী তাহলে যখন কেউ সাহি বলবেন এবং কারো কাছে দরাইফ থাকবে তখন আমাদের সামনে এটাকে পুনরায় স্টাডি করার পথটা কিন্তু উন্মুক্ত এমন নয় যে আমি যাকে পছন্দ করি তিনি যখন অতএব এই একটা আমাদের থাকাটা উচিত না এছাড়াও আর কয়েকটা হাদিস আছে যেমন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আদলিন এভাবে একাধিক হাদিস আছে তিনি বলেছেন যে অলির অনুমতি ছাড়া অলির পারমিশন ছাড়া বিবাহ হবে না আরেকটা হাদিস হচ্ছে অলির অনুমতি এবং দুজন সাক্ষী ন্যায়পরণ সাক্ষী ছাড়া বিবাহ হবে না এভাবে অনেকগুলো হাদিস এসেছে এগুলোর অনেকগুলোই সুনানের গ্রন্থগুলোতে এসছে এবং শেখ আলবানি সবগুলো হাদিসকে সাহি বলেছেন আর আরেকটা হাদিস খুব ক্লিয়ারলি মেনশন করছে যে মেয়েরা যদি কোনো মেয়েকে বিয়ে দেয় যে অলি যে গেলেন অথবা কোনো মেয়ে যদি নিজেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় কোনো পুরুষের সাথে তাহলে সেটা হবে না লা যে কোনো মহিলা অন্য কোনো মহিলাকে বিবাহ দিতে পারেন না এবং কোনো মহিলা তার নিজেকেও বিবাহ দিতে পারেন এটা একদম ক্লিয়ার তাহলে সবগুলো হাদিস দিয়ে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখব যে মেয়েদের জন্য লির অনুমতিটা শর্ত তাদের বিবাহ শুদ্ধ হওয়ার জন্য অলির অনুমতিটা শর্ত তো মেয়ের বিয়ে যদি শুদ্ধ না হয় তাহলে পুরুষের বিয়েটা শুদ্ধ হবে মানে ছেলের পক্ষ থেকে কোনো সমস্যা নাই কারণ ছেলে যদি বলেন আমার তো সমস্যা নেই তাহলে আসলে একটা শর্ত মেয়ের পক্ষেও যে কোনো পক্ষে একটা শর্ত যদি ক্ষুণ্ণ হয় তাহলে পুরো বিয়ের প্রক্রিয়াটাই আর শুদ্ধ হবে না এই জিনিসটা খেয়াল রাখতে হবে আর ওলি কারা এটা একটা প্রশ্ন এটা নিয়েও অনেক সমস্যা আমাদের মধ্যে আর কেউ কেউ হয়তো নিজেরাই একজনকে অলি বানিয়ে নেন আবার বানিয়ে নেন বাবা তাই না ওখিল বাবা আছে না ওকিল বাবার কিন্তু কোনো আলোচনা নোটের মধ্যে পাবেন না হ্যাঁ অখিল বাবার কোনো স্থান আসলে নাই এটা আমাদের সামাজিক প্রথার মাধ্যমে সৃষ্টি হয়েছে তো যাই হোক এখানে প্রয়োজন হচ্ছে অলি অলি অথবা তার নিয়োগকৃত প্রতিনিধি অলি অথবা তার নিয়োগকৃত প্রতিনিধি ওয়ালির ডিটেলড ডেসক্রিপশন বা বর্ণনা নিয়ে চার মাজহাবের ওলা মধ্যে কিছু একতলাফ আছে তো এটা আপনাদের নোটে মেনশন করা আছে আমি অত ডিটেইলস না বলে এতটুকু বলবো যে ধারাবাহিকতা যে ধারাবাহিকতা আমরা রক্ষা করব বিবাহের ক্ষেত্রে এক নম্বর হচ্ছে মেয়ের জন্য তার সবচেয়ে কাছের ওয়ালি হচ্ছেন তার বাবা কারণ মেয়ের সবচেয়ে কল্যাণ কামনা করে এবং মিউচেও ডিসিশন মেক করতে পারেন তার বাবা আর বিশেষ করে কুমারী মেয়ের ক্ষেত্রে তো তার বাবাই সবচেয়ে ক্লোজেস্ট অনেক সময় তালাক প্রাপ্তা বা বিধবা মেয়েদের ক্ষেত্রে তার সন্তান অলি হতে পারেন কিন্তু কুমারী মেয়েদের ক্ষেত্রে তার বাবাই হচ্ছে সবচেয়ে ক্লোজেস্ট ওলি এজন্য জন্য কমনলি আমরা বলবো বাবা বাবার অনুপস্থিতিতে দাদা এবং তারপরে মেয়ের নিজের তো সন্তান যদি না থাকে তাহলে ক্ষেত্রে ভাই এবং তারপরে চাচা তাহলে বাবা দাদা ভাই ভাই সন্তানেরা অথবা চাচা চাচা সন্তানেরা বা চাচাতো ভাইরা। এইভাবে অলির একটা ধারাক্রম বা ধারাবাহিকতা আছে তবে এখানে খেয়াল রাখতে হবে যে এই ধারাবাহিকতাটা কতটুকু জরুরি এক্ষেত্রে ধারাবাহিকতা কখন ক্ষুণ্ণ হতে পারে কখন ক্ষুণ্ণ হবে না এই বিষয়গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট তাহলে বাবা যখন উপস্থিত থাকেন এবং তিনি দিনদার হন তিনি নামাজ আদায় করেন প্র্যাকটিসিং মুসলিম হন তখন তার প্রায়োরিটি থাকবে তার উপস্থিতিতে এবং তার অনুমতি ছাড়া আর অন্য কেউ যদি গোলায়ারটা নেন সেটা হবে না এবং তিনি যদি সেক্ষেত্রে যেমন দাদা বাবার অনু দাদা বিয়েটা পড়ালিন বা অনুমতি দিলেন সেক্ষেত্রে বাবার অনুমতি যদি থাকে হবে আর যদি না হয় তাহলে বিয়েটা ভেঙে যাবে বিয়েটা ভেঙে যাবে এভাবে যে যত কাছের তারটাই সর্বপ্রথম থাকবে প্রায়োরিটিটা এভাবে ফিক্স করতে হবে যে বাবা থাকলে দাদার হবে না দাদা থাকলে তখন আর ভাই হবে না অবশ্য এখানে একটু একতেলাফ আছে কেউ কেউ ভাইকে প্রাধান্য দিয়েছেন দাদার চেতে বেশি তো সেখানে স্লাইড কিছু একতেলাফ আছে সেক্ষেত্রে যদি কোনো পরিবারের বিশেষ করে পাতৃপক্ষের এই ধরনের সমস্যা থাকে তাহলে তারা কোনো স্কলার সাথে আলাপ করে নিতে পারেন যে আমাদের তো দেখা যাচ্ছে যে ক্লোজেস্ট রিলেটিভ যারা বাবা দাদা নাই তাহলে এখন যারা আছে এদের মধ্যে কে ওয়েলায়ারটা পেতে পারে কে অভিভাবক হতে পারেন তা আমরা যে আজকে আলোচনা করছি এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যে অলির শর্তটা বোঝানো এবং অলির ধারাবাহিকতাটাকে কিছুটা আপনাদের সামনে ক্লিয়ার করা কিন্তু অনেক সময় এই আলোচনার পরেও অনেকের কাছে ক্লিয়ার নাও হতে পারে সেক্ষেত্রে আপনারা কোনো স্কলারের কাছে জিজ্ঞেস করে ক্লিয়ার করে নেবেন এটা হচ্ছে আমাদের পরামর্শ আচ্ছা এখানে যেটা আমরা বললাম যে যিনি ক্লোজেস্ট ওয়ার্লি তার অধিকার থাকবে অভিভাবকত্ব থাকবে এবং তিনি কাউকে প্রতিনিধি করতে পারেন এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে বাবা যেমন তিনি একজনকে প্রতিনিধি করলেন এখন এই প্রতিনিধি নাকি তার নেক্সট ম্যান যে ওয়ালি হওয়ার মতো যেমন দাদা তাহলে দুজনের মধ্যে যদি একটু দ্বিমত হয় তাহলে কার্ডটা গ্রহণযোগ্য হবে যে বাবার প্রতিনিধি কারণ বাবা আর তার প্রতিনিধি একই পজিশন। অতএব নেক্সট ম্যাম যে তিনি প্রাধান্য কখনোই পাবেন না বাবার কাছেও পাবেন না বাবার প্রতিনিধির কাছেও পাবেন না তাহলে আমরা বুঝলাম যে এই ধারাবাহিকতাটা একটা চেইন এবং এই চেনের মধ্যে ব্যক্তি নিজে অথবা তার প্রতিনিধি সমান মর্যাদা সম্পন্ন হবে অথবা তাদের কনসেন্টাই প্রথম নিতে হবে নিকটবর্তী ওয়ালি থাকা অবস্থায় যদি দূরবর্তী কোনো ওয়ালি অভিভাবক বিবাহটা পারমিশন দিয়ে দেন এবং বিবাহটা হয়ে যায় তাহলে কি বিধান এটা একটু আগে আমি বলেছি সেক্ষেত্রে বিবাহটা ফাস্ক হয়ে যাবে অবশ্য যদি নিকটবর্তী ওলি সেটাকে মেনে নেন তাহলে বিবাহটা থাকবে তা নাহলে ফাস্স হবে এবং নতুন করে তখন হয়তো যে ডিসিশান হয় সেই ডিসিশান অনুযায়ী হবে তবে এখানে একটা খেয়াল রাখতে হবে এটা কি সবসময় কমনলি ফলো করা হবে না কিছু কিছু ক্ষেত্রে একটু ভিন্নতা আছে যেমন নিকটবর্তী ওয়ালি যদি হন মানে নাবালেক অল্প বয়স্ক বয়স্ক। অথবা তার স্বাভাবিক সেন্সটা নাই তিনি হয়তো উন্মাদ অথবা এর বেহুশ অবস্থায় আছেন আইসি ইউতে আছেন ইত্যাদি না না অসুস্থ আছেন ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে বাদ যাবে অথবা নিকটবর্তী ওলি যদি অন্য ধর্মীয় হন তখন দূরবর্তী ওলির কাছে মানে তারপরের ওলির কাছে সেটা স্থানান্তরিত হবে কারণ কোন কাফির অথবা কোনো অমুসলিম অথবা যারা আল্লাতে বিশ্বাস করেন না এমন ব্যক্তিরা মুসলিম নারীর ওয়ালি হবেন না এমন ব্যক্তি মুসলিম নারীর বলি হবেন না निकटवर्ती वाली अथवा व्वाल तीन ओ पजिशन चले जाने इसलम वलायत थे बद पड़े वालाय बद पड़े जाते हैं जो मुस्लिम प्रैक्टिसिंग एर मध्य के सब प्रथम तीन हबें ए चाह फलोरा अच्छा एन जो वाली ना थे তাহলে কে হবে এখানে কেউ কেউ মত প্রকাশ করেছেন নানার পক্ষের লোকেরাও হতে পারেন যদি বাবার পক্ষের কোনো ওয়ালি না হয় তাহলে নানার পক্ষের ওয়ালি হতে পারেন এটা কারো কারো অভিমত আর অনেকের অভিমত হচ্ছে এই অবস্থায় সুলতান অর্থাৎ মুসলিম শাসনকর্তা অথবা বিচারক কাজী কাজী উনি নেজিস্ট্রার না মানে বিচারক তারা হবেন ওয়ালি যখন মানুষ বাদানুবাদে লিপ্ত হয় তখন তার যদি কোনো ওয়ালি না পায় তাহলে সুলতান অথবা মুসলিম প্রশাসক অথবা বিচারক তিনি হবেন সে মেয়ের ওয়ালি এটা হচ্ছে শরীয়তে বিধান আরেকটা বিষয় হতে পারে যে দীর্ঘদিন নিকটবর্তী ওয়ালি অনুপস্থিত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অথবা তিনি বিদেশে আছেন যেখানে যোগাযোগ করা সম্ভব নয় যদিও এই জিনিসগুলো এখন রেয়ার হয়ে পড়েছে কিন্তু ক্ষেত্রে এরকম কোনো যদি সিচুয়েশান হয় যে নিকটবর্তী ওলি তা তিনি আমাদের থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছেন তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না অথবা দেশের কোনো কারাগারে আছেন এরকমও হতে পারে তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না সে অবস্থায় তার নিকটবর্তী ওলি তারপরের অলির কাছে স্থানান্তরিত হবে তাই এটা হচ্ছে অলি সম্পর্কিত কিছু বিষয় আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে সেটা পরে আসবে ইনশাআল্লাহ চতুর্থ বিষয় হচ্ছে এখানে সাক্ষ্য যেটা হাদিসটা একটু আগে আমরা বললাম এই হাদিসটাও শুদ্ধ যে ওয়ালি এবং দুজন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া বিবাহ হবে না বিবাহ শুদ্ধ হবে না বিবাহ হবে না তার মানে বিবাহ শুদ্ধ হবে না তো সেক্ষেত্রে সাক্ষ্য দুজন হলেই যথেষ্ট এই সাক্ষ্যদেরকে আবার সাইন করতে হবে কিনা এমন কোন শর্ত হাদিসে আসেনি অর্থাৎ সাক্ষীদের সাইন করতে হবে এমন নয় আসলে সাক্ষ্য মানে যে সমস্ত ইজাব এবং কবুল হচ্ছে সেই মুহূর্তে সেই ইজাব কবুলকে প্রত্যক্ষ করা শোনা এবং তারা সাক্ষ্য দিবে যে হ্যাঁ আমি নিজ কানে শুনেছি যে এবং দেখেছি যে তাদের মধ্যে বিবাহ সম্পাদিত হয়েছে প্রয়োজনের সময় তারা সাক্ষ্য দিবে অতএব যেই আত্মনামা আছে সেখানে দুজন সাক্ষীর নাম বসালেই বিবাহ শুদ্ধ হবে নয়লা হবে না ব্যাপারটা তা নয় এটা আরো কমন যেটা করা হচ্ছে এখন নিকা রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে আর সেটা হচ্ছে যে সামাজিকভাবে একটা স্বীকৃতি তৈরি করা এবং একটা ডকুমেন্টস তৈরি করা যে বিবাহটা হয়েছে অতএব এই ডকুমেন্টসটা তৈরি না করা হলেও বিবাহ শুদ্ধ তবে সামাজিক স্বীকৃতির জন্য এই ডকুমেন্টসটা এখন বিভিন্ন সময় প্রয়োজন আপনাকে বিভিন্ন সিচুয়েশানে দেখাতে হতে পারে আপনি যখন ফ্যামিলি নিয়ে বাইরে যাবেন তখন আপনার এই রেজিস্ট্রেশান ফর্মটা প্রয়োজন নেই যেটাকে আমরা আদ্য বলি বা নিকাহনামা এই তাহলে সেরিয়াতে সাক্ষী থাকাটাই যথেষ্ট এখন দুটো সিচুয়েশান আছে এক দুজন সাক্ষী বাস অল্প লোকজনের মধ্যে বিয়ে দিয়ে আর এটাকে প্রচার করা হলো না তাহলে অনেকের মতে এটা তখন তো শুদ্ধ হবে না প্রচার করা কোনো কোনো আলেমের মতে শুদ্ধ এখন এমন যদি হয় যে সামাজিকভাবে যেমন এরকম কোন হলরুমে বিয়েটা হয়ে গেল অনেক লোক ছিল তাহলে আলাদা দুজন সাক্ষীর প্রয়োজন আছে বিশুদ্ধ মতো অনুযায়ী আলাদা কারণ এর সবাই সাক্ষী সবার সামনেই এখন বিয়েটা হয়ে গেল সুতরাং সবাই সাক্ষী অতএব জিনিসটা যদি সবার সামনে হয় প্রচারিত হয়ে যায় তাহলে বিশুদ্ধ মতো অনুযায়ী এখানে সাক্ষ্য হলো প্রচারও হলো ক্রমে এ বিয়ে শুদ্ধ তবে এড়লান করাটা এই যে মানুষকে জানিয়ে দেওয়াটা এটা খুব জরুরি এটা মানুষের মান ইজ্জত সম্মান আত্মমর্যাদাবোধের জন্য জরুরি কারণ বিয়েটা গোপন থাকলে তখন নানারকম কানাঘোষা হতে পারে গোপন থাকলে মানুষ তাদের মধ্যকার সম্পর্ককে সন্দেহের দৃষ্টিতে দেখতে পারে এবং না জেনে অনেক ব্লেম দিতে পারে অনেক কুচ্ছা রটনাও করতে পারে তো সেই একটা সামাজিক সম্পর্কটা এটা বৈধ সম্পর্ক হিসাবে সমাজে যাতে স্বীকৃত হয় সেই জন্যই কিন্তু সাক্ষী এবং প্রচার এই ব্যবস্থা তো এখানে মূল পয়েন্টটা হচ্ছে সাক্ষীটা জরুরি কেউ কেউ বলেছেন প্রচারটাও জরুরি আসলে সাক্ষীটা প্রচারের জন্যই আর যেমন একটা আরবি কবিতা বলা হয়েছে কুল্লুসাইন শাহ জা ওয়াজল ইসনাইনে শাহা কুল্লুসাইন যাওয়াল ইতনাইনে শাহা দুজন ব্যক্তিকে যা অতিক্রম করেছে ক্রস করেছে সেটা প্রচারিত হয়ে গিয়েছে তো এই জন্য দুজন সাক্ষী এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় কেউ কেউ অবশ্য বলেছেন ইতনাইন বলতে দুই ঠোঁট দুই ঠোঁট থেকে যা বের হয়েছে তাও প্রচার হয়ে গিয়েছে প্রচার হওয়ার জন্য একজন আরেকজনের কাছে যখন পাস করে দেবেন সেটা কিন্তু প্রচার হয়ে যায় তো জন্য যারা বলেছেন যে দুজন সাক্ষীর পরে আবার আরও ব্যাপকভাবে প্রচার হতে হবে এটা খুব খুব জোরালো শর্ত নয় কারণ দুজন ব্যক্তির মাধ্যমেও এই এই বিয়েটা প্রচারিত হয়ে যায় আমরা যখন দেখি আমাদের সমাজে যেমন যদি আমরা সার্ভে করি তাহলে দেখব অল্প সংখ্যক লোকের উপস্থিতিতেও যে বিয়েটা হয় সেটাও কিন্তু সমাজে স্বীকৃতি লাভ করে এবং প্রচারিত হয় প্রচার করার আরেকটা বড় শর্ত কিছু লোকের মধ্যে কুফু কুফু মানে হচ্ছে সমতা বিধান স্বামী এবং স্ত্রী তারা মানে সেম বিভিন্ন দিক থেকে তাদের পজিশন তাদের মর্যাদাবোধ তাদের বংশকৌলিন্য তাদের কালচারাল যে বিষয়গুলো আছে অথবা তাদের বয়স ইত্যাদি নানা দিক তাদের দিনদারি তাদের ধর্ম ইত্যাদি নানা দিক থেকে কুফুর বিষয়টা জরুরি প্রথম হচ্ছে দিনের দিক থেকে অর্থাৎ দুজনই মুসলিম হতে হবে এখন যদি কেউ হয় মুসলিম আরেকজন হয় অমুসলিম তাহলে শুধুমাত্র মুসলিম ছেলে আর আহালি কিতাব ডক্টর জাকারিয়া ভাই একটু আগে বলেছেন নাহলে কিতাবের মধ্যে কারা গ্রহণযোগ্য হবে কারা হবে না তাদের মধ্যে বিয়ে হতে পারে আদারওয়াইজ আপনার এটা কুফু হবে না যেমন মুসলিম ছেলে আর হিন্দু মেয়ে অথবা হিন্দু ছেলে মুসলিম মেয়ে কিংবা যারা ধর্ম মানেই না অথবা আল্লাহতে বিশ্বাস করেন না রাষ্টুল সাল্লা সাল্লামে বিশ্বাস করেন না কোরআনে বিশ্বাস করেন না এই ধরনের কোনো ছেলে কিংবা মেয়ের সাথে প্র্যাকটিসিং মুসলিম ছেলের অথবা মেয়ের বিয়ে হবে না এখানে কার নাম কি কারোর নাম কি আবদুল গাফুর নাকি কি আমাতুল্লাহ না কি আবদুল্লাহ এটা গুরুত্বপূর্ণ না এখানে তার ইমান এবং আকিদা থাকা না থাকাটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রকৃত দিনদারি তাহলে কুফু দিনের ক্ষেত্রে কুফু বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হলো এই যে তাদের দিনদারি এবং ধর্মীয় পজিশন একরকম থাকতে হবে একজন বিশ্বাসী হবেন আরেকজন নাস্তিক হবেন তাতে বিয়েটা হবে না একজন মুসলিম হবেন একজন মুশ্রিক হবেন নর্নারী যেই হোক না কেন তাহলে তাদের বিয়েটা হবে না শুধুমাত্র দিনের পার্থক্য এক ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে মুসলিম ছেলে আর আহলে কিতাবের প্র্যাকটিসিং আহলে কিতাবের মেয়ে এই একটা সুরাত ছাড়া যেটা কোরআন পারমিশন দিয়েছে আর কোন সুরাতে দিনের দিক থেকে ভিন্নতা কখনো গ্রহণযোগ্য হবে না তবে কুফু যদি অন্য ক্ষেত্রে না থাকে যেমন দুজনের বংশ বংশকৌলিন্য আর্থিক অবস্থান সামাজিক প্রতিপত্তি একজন হচ্ছেন একদম সাধারণ প্রজা আর একজন প্রশাসক শ্রেণীর তারও একজন সন্তান তাহলে তাদের মধ্যে এই কুফুটা জরুরি কিনা না জরুরি না কোনো শর্ত নেই বরং মানে ইসলামের মধ্যে যদি সবাই প্র্যাকটিসিং হম দিনদারির মধ্যে থাকেন তাহলে আর অন্য কোন কুফু জরুরি না তবে ফ্যামিলি যদি মনে করে যে না কালচারাল পার্থক্য যদি ব্যাপক হয় এবং অর্থনৈতিক পার্থক্য ব্যাপক হয় তারা ম্যাচ করতে পারবে না সে অনুযায়ী কোনো প্রস্তাব গ্রহণ করা না করার দুই পক্ষের অধিকার আছে তারা সেটাকে বিবেচনা করতে পারে বাট নট নেসেসারি এবং এই সামাজিক শর্তগুলো কালচারাল পার্থক্য তারপরে আর্থিক পার্থক্য পজিশনগত একজন হয়তো ক্লারিক্যাল জব করেন আরেকজন হয়তো খুব বড় অফিসার এই যে পার্থক্যটা এই পার্থক্যটা এটা আমাদের বিবাহ শুদ্ধ হওয়ার ব্যাপারে কোনো আসর ফেলবে না কোনো প্রভাব ফেলবে না বিবাহ শুদ্ধ হিসাবে গণ্য হবে তবে এটা অনেকটা অপশনাল থাকবে আমরা কতটুকু কনসিডার করব বা করব না এক্ষেত্রে আমরা বলেছি যে একজন ব্যক্তির অথবা নারীর পাত্র কিংবা পাত্রীর দিনদারি এবং তারা খ্লাক এটা হচ্ছে সবচেয়ে ভ্যালুয়েবল অ্যাসেট তাদের মানে মধ্যে পাত্রের মধ্যে অথবা পাত্রের মধ্যে সবচেয়ে ভ্যালুয়েবল অ্যাসেটটা হচ্ছে তাদের দিনদারি এবং তাদের আখলাখ এইটার সাথে অন্যটার কোনো তুলনাই হতে পারে না তো এই জিনিসটা যদি থাকে তাহলে আমরা অন্যগুলোকে যদি কনসিডার করেও বিবাহ বন্ধনে আমাদের সন্তানদেরকে আবদ্ধ করি তাহলে আশা করা যায় যে তারা ঠকবে না ইনশাল্লাহ হ্যাঁ আর অন্য বিষয়গুলো দিনদারির পাশাপাশি যদি কেউ কনসিডার করতে চান সেটা শরীয়তে নিষিদ্ধ নয় সেটা শরীয়তে নিষিদ্ধ নয় তবে দিনদারির বিষয়গুলো আমাদেরকে খুব গুরুত্বের সাথে দেখতে হবে আজকাল আমাদের সমাজে বিভিন্ন ধর্মের মধ্যে বিবাহটা প্রচলিত হয়েছে এবং এটাকে সম্প্রসারিত করার একটা আয়োজন চলছে এই ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে এবং আজকে একটা সময় তো ছিলই জানেন যে অন্য ধর্মের সাথে বিবাহের কথা কেউ ভাবতই না আজকে যখন আমরা এই যে ধর্মীয় বিষয়গুলো এভাবে ভাবছি বিবাহ বন্ধনের ক্ষেত্রে শর্তারোপ করছি তখন এটাকেও কনডেম করার চেষ্টা হচ্ছে তো এ বিষয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে মানে যেমন প্রচার মাধ্যমের মাধ্যমে হোক বা ইন্টারনেটের মাধ্যমে হোক বা শক্তিশালী কোন রাইটার অথবা প্রভাবশালী কোন সামাজিক নেতার বক্তব্যর কারণে হোক না কেন এই বিষয়গুলোকে আসলে অ্যাকসেপ্ট করা যাবে না আমাদেরকে ইদানিং অনেকে বলেন যে হিন্দু দেশেতে বিয়েতে আপনাদের এত অমত কেন আল্লাহ আকবর মানে এটা কি সরিয়ার অংশ না বিবাহের বিষয়টা এটা যদিও একটা সামাজিক বন্ধন বাট এটা ইনস্ট্রাকশনটা আসবে থেকে থেকে না এটা ইনস্ট্রাকশন আসবে ওই থেকে অত এটাকে নিজেদের মন মত করে এতে অসুবিধা কি এই ধরনের মত প্রকাশের কোনো সুযোগ আসলে টোটালি নাই এ বিষয়টা আমাদের মনে রাখতে হবে আচ্ছা কুকুর ক্ষেত্রে আরেকটা বিষয় আমরা অবশ্য খেয়াল রাখতে হবে এবং খেয়াল রাখাটা উচিত সেটা হচ্ছে দিনদারের লেভেল এটা যদি ভায়োলেটেড হয় তাহলে সেখানে কিন্তু সমস্যা দেখা দিবে যেমন আমরা একটু আগে প্রশ্ন এসেছিল যদি কেউ বা কোনো ছেলে অথবা মেয়ে তার কোনো অবৈধ কাজে লিপ্ত হন অবৈধ প্রণয় লিপ্ত হন তাহলে একজন সৎ ছেলে পাত্র বা পাত্রের জন্য আসলে এটা সঙ্গত না এটা তাদেরকে কনসিডার করতে হবে তবা করলে যদিও সে পাপ মুক্ত হয় সেক্ষেত্রে কনসিডার করা যেতে পারে কিন্তু তবা করার এক পর্যন্ত নয় ইভেন যদি কোনো ছেলে অথবা মেয়ে কিংবা তারা দুজনে মিলে কোনো অবৈধ প্রণয় তারা লিপ্ত হয় তাহলে তারা যদি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চায় তাহলেও তাদের উভয় তাদের আগদের আগে তবা করতে হবে তবা করে একদম পরিপূর্ণ ভালো আখলাকি এবং দিনদারি ব্যক্তিতে পরিণত হওয়ার পরেই তখন তাদের বিবাহটা শুদ্ধ হবে আর আপনারা জানেন যে আল কোরআন আল্লাহ তালা একাধিক আয়তে বলেছেন যেমন একটা আয়াত আফামান ক্যানা মেনান কামান ক্যান আফাসকান যে ব্যক্তি মকমেন সে কি ফাঁসিকের মতো ফাঁসিকের মমেন কি এক হতে পারে এক হতেই পারে না আল্লাহ বলছেন তারা সমান নয় আরেকটা আল্লাহ তাল্লাহ বলছেন সুরান্নের মধ্যে পুরুষ ব্যভিচারিনী নারী অথবা মুশ্রিক নারী ছাড় কাউকে বিবাহ করে না এবং ব্যভিচারিনী মহিলা তাকে কোনো ব্যবচারী পুরুষ অথবা মসৃদ ছাড়ার কেউ বিবাহ করে না এটা মোমেন্দুর ওপর হারাম মোমেন্দুর ওপর হারাম অতএব যখন আমরা কাউকে পাত্রস্থ করব অথবা পাত্রিস্থ করব। তখন আমাদের খেয়াল রাখতে হবে যে তার আখলাকটা ঠিক আছে কি না এতটুকু খবর নেওয়াটা জরুরি কারণ আপনি শুধু বাহ্যিক সৌন্দর্য দেখে যদি আপ্লুত হয়ে যান পরবর্তীতে অনেককেই হয়তো তার জন্য অনেক মূল্য তাকে দিতে হবে তার আগেই दिनदारिंव आखलाख युटो अवश्य सब्यस्त करते हैं अवश्य जाज करते जाचाई बाचाई करते ही विवाह दिखे अग्रसर होते मोटामुटी एगुलो हे शर्त सम्पर्कित विषय विशेष भाई जी एक प्रश्न एस कमन अनेकगुलो प्रश्न एस इतिम्य जरा मोटामुटी से प्रश्न मत एक क्जी अफिशे गए कर इतिहास हाँ आ যাই হোক সেটা তারা আগে খেয়াল করতে পারেননি এবং যেহেতু আমাদের দেশে ব্যাপকভাবে অনেকেই বলে থাকেন যে সাবালক মেয়েদের ওয়ালির অনুমতি লাগবে না এটা আমাদের দেশের স্কলারদের একটা ওপিনিয়ন এদেশীয় হয়তো তাহকিক ছাড়াই তারা সেটা বলেছেন অথবা স্কুল অফ থটের কারণেও তারা এটা বলে থাকতে পারেন তো সেক্ষেত্রে এই বিবাহগুলোকে এখন শুদ্ধ হবে কিনা। বিশেষ করে তারা ওই চেতনাকে যদি গ্রহণ করেন যে হ্যাঁ ওলির শর্ত আছে তাহলে আমরা এখন কি করব অনেকের হয়তো অনেক দিন হয়ে গিয়েছে সন্তান হয়ে গিয়েছে অনেকে নাতি নাতকরও হয়ে গিয়েছে কিন্তু নিজের বিয়েটা হয়েছে ওই যে নিকা রেজিস্টারের অফিসে অলির অনুমতি ছাড়া বরং হয়তো বলা যায় কোনো কোন ক্ষেত্রে অলির অনুমতি ছিল না পারমিশনই ছিল না নিজে জোর করে হয়তো বাসা থেকে এসে বিয়ে করেছেন এক্ষেত্রে সবচেয়ে সহজ বিষয়টা হচ্ছে এটাকে খুব দ্রুত প্রথম হচ্ছে যা হয়েছে সেই জন্য তবা করা এবং একই যদি অন্তত ছোট্ট পরিসরেও হয় এইটাকে রিনিউ করা যায় যতদিনই হোক না কেন বিশ বছর পঁচিশ বছর 30 বছর যাই হোক না কেন তাহলে আপনি ছন্দেমুক্ত থাকতে পারছেন তাহলে একদম ছন্দেমুক্ত থাকতে পারছেন এবং বর্তমান যুগের কিছু কিছু আলেম এটাকে রিকমেন্ড করেছেন বলছেন যখন আপনি জানলেন একটা ভায়োলেশনের কথা তাহলে সেই ভায়োলেশানটাকে দূর করেন বিবাহটা রিনিউ করার মাধ্যমে এটা হচ্ছে সবচেয়ে সহজ সমাধান এবং নিশ্চিন্ত থাকা যায় তবে কেউ কেউ বলেছেন বিবাহের উদ্দেশ্য হচ্ছে যেমন ইজাব কবুল হওয়া সেটা এখানে হয়েছে তারপরে সাক্ষী থাকা সেটা সাক্ষী এখানে হয়েছে মেয়ের পাত্রপাত্রীর উভয়ের কনসেন্ট থাকা সেটাও এখানে হয়েছে আচ্ছা যেটা এখানে ল্যাকিং ওয়ালির অনুমতি ছাড়া সেটা একটা স্কুল অফ থটের একটা মাধ্যমের ওলামাদের ওপিনিয়নের কারণে সেটা তারা গ্রহণ করেছেন এটা একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে এই বিবাহটা সামাজিকভাবে স্বীকৃত হয়ে গিয়েছে এবং দীর্ঘদিন কন্টিনিউ করেছে ফলে অনেকগুলো আমাদের মত হচ্ছে এই বিবাহটা যদি বিশেষ করে এরকম একটা কন্ডিশনে যখন চলে যায় তখন সেটাকে রিনিউ না করলেও চলবে এরকম দুটো মতই আমাদের কাছে আছে তো দুটো মতই আমি বলবো না যে একটা যে কোনো একটা মত একদম ভুল তবে এক্ষেত্রে ইয়াকিনের উপর আমাদের থাকাটা ভালো এবং আমরা নিশ্চিন্ত থাকাটা ভালো সে অবস্থায় খুব ছোট্ট পরিসরে হলেও যদি কেউ তাদের বিবাহটাকে এক্সিস্টিং যে ওয়ালি থাকেন তাদের অনুমতি নিয়ে এটাকে যদি আবার লিগালাইজড করেন সেটা সবচেয়ে উত্তম তবে অনেকের মধ্যে এটাও হতে পারে যেমন তখন তার ওলি ছিল বাবা পঁচিশ বছর পরে সে বাবা তো নাও থাকতে পারে ইত্যাদি নানা ধরনের সমস্যা তাদের থাকতেই পারে আর যদি কেউ সেটাকে কন্টিনিউ করেন আমরা সেটাকে অবৈধ বিবাহ এখন বলবো না যেহেতু সামাজিক একটা স্বীকৃতি সেটি পেয়ে গিয়েছে এই যে পরিবারে শুধুমাত্র মা এবং মেয়ে আছে এবং বাবা মারা গেছেন এবং ভাই নেই সেক্ষেত্রে পরবর্তী অলিগন যেমন চাচা মামা দাদা নানা ইত্যাদি অলির দায়িত্ব নিতে রাজি না থাকে বা ব্যস্ত থাকেন বিদেশে থাকেন ক্ষেত্রে অলি কে হবেন হ্যাঁ ওয়ালির কনসেপ্টটা মানে আরেকটু ক্লিয়ার করা দরকার উনি ব্যস্ত থাকলে অসুবিধা নেই তো কনসেন্টটা দিয়ে দিলে হলো। মানে অথবা তিনি আরেকজনকে প্রতিনিধি করে দিলেন মানে জিনিসটা তো এমন না যে তার প্রেজেন্সটা জরুরি আর যদি তিনি ভাবেন যে না আমার কনসেন্ট দিতে কষ্ট হয় আর সেটা তো কনসেন্ট দিতে তো কষ্ট হওয়ার কথা না আর বিশেষ করে আজকাল তো দেখা যাচ্ছে যে ফ্যামিলির বাবা মা সন্তান সন্ততির বাইরে অন্যরা কোনো খোঁজখবরই রাখে না ভাই দাদা অথবা চাচা চাচা তো ভাই এদের অনেক কিছু জানিও না এবং এই রিলেশান যেমন ফার্স্ট কাজিন সেকেন্ড কাজিন এরা অনেকে অনেকের চেহারাও দেখেনি আজ পর্যন্ত এগুলো হয় দূর দেশে থাকার কারণে কিন্তু তার মানে এই না যে ওনাকে আপনি বলতে পারবেন না যে আপনার কনসেন্টটা দেন আপনাকে প্রথম দেখতে হবে এক্সপ্লোর করতে হবে যে আপনার নেয়ারেস্ট ক্লোজেস্ট ওলি কে তখন তাকে আপনি জানাতে পারেন অথবা আপনার হয়ে অন্য কেউ জানাতে পারে তিনি যদি আসতে না পারেন তাই তিনি কনসেন্টার দিয়ে কোনো একজনকে প্রতিনিধি করে দেবেন এটা তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে মানে পাঁচ দশ মিনিটের মধ্যে হতে পারে মোবাইলে আলোচনার মধ্য দিয়েও হতে পারে কোনো অসুবিধা নেই আচ্ছা যদি বাবার পক্ষের কোনো অলি না থাকে তাহলে নানার পক্ষের অলি হতে পারবে কিনা একটা অভিমত অনুযায়ী হ্যাঁ যদি বাবার পক্ষের কোনো অলি না থাকে তাহলে মামা কিংবা নানারা হতে পারবেন তবে আরেকটা অভিমত বলছে যে না এখানে সুলতান হবেন যেহেতু হাদিসে মামা নানার কথাটা ওভাবে ওয়ালি হিসাবে আসেন তাহলে হতে পারবেন সুলতান এখন তো সুলতানও নাই এখন তো সুলতানি যুগ শেষ হ্যাঁ খেলাফত শেষ সুলতানও শেষ তাহলে এখন কে হবে এখন বিকল্পর দিকে এখন উল আমরা তো আস্তে আস্তে একটা বিকল্প তো করছে নি সেটা হচ্ছে এখন এখন উলুল আমর হতে পারেন বর্তমান যুগে উলুল আমর কারা তারা হচ্ছেন আমাদের দেশের মহাক্ষিক আলেমরা এই জন্য মহাকিক আলেমদেরকে উলুল আমরের স্থলাভিষিক্ত করা যায় যেমন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডগুলোতে দেখা যাচ্ছে যে একটা মেয়ে যখন ইসলাম গ্রহণ করল তার তিন কুলে আর কোনো মুসলিম ওয়ালি তো দূরের কথা আত্মীয়ই নেই তখন ইসলামিক সেন্টারের ওই এলাকার ইসলামিক সেন্টারের প্রধান তার ওয়ালি হিসাবে দায়িত্ব নিয়ে তার বিবাহটার পারমিশন দিয়ে দেন তো এরকম বিকল্প তো আছে এরকম বিকল্প আছে একদম বাবার দিকে কেউ না থাকলে নানার দিকের কেউ হতে পারেন আর যেহেতু সুলতান কিংবা প্রশাসক এখন ইসলামিক প্রশাসক নেই বা আমাদের দেশের সিস্টেমের মধ্যে ইসলামের সাথে অনেক কিছু ম্যাচ করে না আর ক্ষেত্রে ইসলামিক ব্যক্তিত্বরাও এই দায়িত্বটা নিতে পারেন মেয়েকে দেখার ব্যাপারে মেয়ের বাসায় গিয়ে কি দেখতে হবে না বাইরেও দেখা যাবে বাইরেও দেখা যাবে তবে সেটা স্বাধীনতার মধ্যেই হওয়া উচিত অনাকাঙ্ক্ষিত কোনো পরিবেশ পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেটা খেয়াল রাখতে হবে কে যদি দেখতে গিয়ে মায়ের খান তাহলে তো মুশকিল অনেক সময় বাবা মায়ের জোর করে পছন্দের বাইরের বিয়ে এরানোর জন্য ছেলে মেয়ে কোর্ট ম্যারিজ করে থাকে এটা তো আমি বলেছি এটা আমি বলেছি কোর্ট ম্যারিজ এটা হবে না বাবা মায়ের পছন্দের বাইরে একটা জিনিস খেয়াল করেন এই পৃথিবীতে আমাদের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে বাবা এবং মা সবচেয়ে বেশি অনেক বাবা মা তাদের ছেলেদের সাথে কিন্তু খুব ফ্র্যাঙ্ক থাকে না কিন্তু তারপরে বলবো আপনার সবচেয়ে পৃথিবীতে কল্যাণ কামনা করে কি আপনার মা এবং বাবা আপনার মা কোনো সন্দেহ নেই এবং আপনার বাবাও তাহলে কি ইগনোর করে আপনি ডিসিশন নিতে যাচ্ছেন কেন আপনার বিয়ের ডিসিশনটা মানে একজন মুসলিম হিসাবে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডিসিশান অতএব এই ডিসিশনে আপনার যিনি সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী আপনার বাবা এবং মা তাদের সাথে একটু কনসাল্ট করা উচিত তাদের একটু মতামত নেওয়া উচিত যেই মা আপনাকে এত কষ্ট করে মানুষ করেছেন যে বাবা আপনার জীবনের মানে আপনি সক্ষম হওয়া পর্যন্ত পুরো খরচ দিয়েছেন আপনি তাদেরকে কেন ইগনোর করবেন তাদেরকে কেন পাশ কাটিয়ে যাবেন আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি শেয়ার করেন আপনি কনভিন্স করেন আপনার বাবাকে মাকে এখানে আসলে দূরত্বটার কারণে অনেক সময় আমরা হয় মানে জিনিসটা বুঝে উঠতে পাই না যেমন একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করেছে কিন্তু মেয়েটা আসলে ভালো না কিন্তু পছন্দর মানে ব্যারোমিটারটা এতই উঠেছে যে সে এখন দুনিয়া উল্টে যাবে কিন্তু এখানে সে বিয়ে না করে থাকবে না ঠিক একই অবস্থা মেয়েদের ক্ষেত্রে ম্যাচ করে না আচ্ছা আপনি বলুন আপনার সব চেহিতাকাঙ্ক্ষী বাবা মা কি করে রাজি হতে পারেন কিন্তু আপনি তো হৃদয় দিয়ে ফেলেছেন মুশকিল হয়ে গেছে এখন এটাকে আর উঠানো যাচ্ছে না তো যাই হোক এগুলো দেওয়ার আগেই ভাবতে হবে আমাদের যারা প্রিয় মানুষ তাদের সাথে অন্তত পছন্দের বিষয়টা ইয়ে করতে হবে হৃদয়টা আল্লাহ তালা এই জন্য দেন নাই যে যাকে তাকে আপনি দিয়ে দেবেন তাই না এই হৃদয়টা প্রথম দিতে হবে আল্লাহকে এই হৃদয়টা প্রথম দিতে হবে আল্লাহকে এবং এই দেওয়াটা প্রমাণিত হবে যদি আল্লাহ এবং তর রাসুল সাল্লাহ সাল্লামের ইনস্ট্রাকশন মতো আমি চলি তাইলে আল্লাহকে হৃদয় দেওয়াটা অর্থবা হবে কার্যকর হবে আর আপনি যদি দাবি করেন না আমি আল্লাহকে হৃদয় দিয়েছি কিন্তু হৃদয়টা পড়ে আছে আরেক জায়গায় তাহলে তো মুশকিল তাহলে মুশকিল এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং আমি মনে করি যে এখানে বাবা মায়ের সিদ্ধান্তটাকে আমাদের স্বাগত জানাতে হবে আপনি যে কাঁচা বয়সে আছেন আপনি অ্যাডোলেসেন্ট আপনি কিশোর অথবা মাত্র তরুণ তরুণী হয়েছেন আপনার চিন্তা চিন্তাভাবনা অনেক ডিফিসিয়েন্ট অনেক অপরিপক্ক আপনি এখানে ভুল করার সম্ভাবনা অনেক বেশি यह विषयगूर सन्त देखे बाबा मारा अथवा दे फिर बाबा मा तो अनेक बड़ो बुझेना किला तो उन्नी बुझे नाइ विषय कारण ये एक बारियर तैरि है तक देखें कि मारात्को पजिशन मे से बाड़ी पाली विट अफिसे तो, तो भी। एक तो सहसी है स्वाभाविक यो बंध करते विषयगल ब আচ্ছা বাবা দাদা চাচারা যদি দিনদার কি দিনদার না হয় কিন্তু মেয়ের ভাই যদি দিনদার হয় সেক্ষেত্রে ভাইকে অলি হতে পারবে দিনদার হওয়ার বিষয়টা একটু ব্যাখ্যা করতে হবে বাবা চাচারা দিনদার না হওয়ার অর্থ যদি তারা তারা একদম ইসলামের কোনো প্র্যাকটিসের মধ্যেই নাই। তাই ঠিক তাহলে তাদের দিনের মধ্যে থাকার বিষয়টা সন্দেহজনক এবং না থাকার সম্ভাবনাই বেশি যিনি একদম টোটালি সালাদাই করেন না যিনি আল্লাহ রাসুলের প্রতি তার ইমানের বিষয়টা ব্যক্ত করেন না কিছু বললে চুপ করে থাকেন ভাবখানায় যে এইগুলো সমস্ত ব্যাপার আমার সন্দেহ আছে তাহলে তার ইমানদার হওয়াটা এটা প্রমাণিত না সেক্ষেত্রে ভাইয়ের কাছে তার ওলায়টা যেতে পারে তবে এই বিষয়গুলোতে আপনারা সিদ্ধান্ত নেবেন না আমি মনে করি যদি আপনাদের বিশেষ করে মেয়ে পক্ষের কারো এরকম সন্দেহ হয় ताली स्कलार्जर एक कन्साल करबेंपनार बायायत अभिभावक जार बेपारे अपन सन्देह सृष्टि से सन्देहटी अमोलूक ना कि सठिक ये क्योंकि जरूरी कारण आपनी निकल आपनर मतर पक्षे चलते गए देखा जाए जो आसलार बाबा मोटामोटी दिन दिकालिड आपनी इनवालिड कर दिलें तो मुश्किल है ये ना पत्री छाड़ा विद पूर्वशा जो पर जानते कि वाली छाड़ा वि तर पूर्वशर कूर्वशर जी আচ্ছা তাদের ওয়ালি ছাড়া অলিত বাবা যদি বাবা থাকেন পরবর্তীতে জানতে পারে তবে ও আচ্ছা তারা নসিহাত করবেন অর্থাৎ পাত্রীর ওয়ালির ছাড়া বিয়ে হলো। এখন ওয়ালিরা জানতে পারলেন কারণ বিয়েটা তো সাধারণত গোপনেই হয় অনুমতি ছাড়া বিয়েটা গোপনে হয় তো সেক্ষেত্রে সেক্ষেত্রে তারা নসিহাত করবেন তারা মেয়েকে বোঝাবেন এই বিয়েটা শুদ্ধ হয়নি এবং এটা এটা ওয়াচিপ কিন্তু বাবা মার এই মেসেজটা সন্তানের কাছে কনভি করাটা ওয়াজিব তাকে যেহেতু তার বিয়েটা শুদ্ধ হয়নি তাহলে তাদের সংসারটা তো শুদ্ধ না সেক্ষেত্রে তারা তাকে বুঝিয়ে শুনিয়ে কি করবেন এখানে একটা বিষয় আছে যেমন আমাদেরকে অনেকে জিজ্ঞেস করার পরে আমরা বলি যদি দেখেন যে মেয়েটা শুনবেই না তাহলে অনুমতিটা দিয়ে দেন যে পথে সে বাড়াইছে আপনি তার জাহান নামটা নিশ্চিত করেন না তাকে অন্তত বাঁচার একটা সুযোগ করে দেন আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে এটা কারণ তাকে যদি ওই অবস্থা রেখে দেন আপনিও তাকে বাসায় আসতে দিচ্ছেন না তার সাথে সম্পর্ক নাই তাহলে এই মেয়েটার তো জীবনটা জাহান্নাম হয়ে যাবে একদম পুরোপুরি এই জাহান্নাম হওয়ার জন্য আপনিও কম দায়ী নন প্রথম কথা হচ্ছে যে একটা ভালো দিনদার ফ্যামিলির মেয়ে এতটা অ্যাগ্রেসিভ হতে পারে না এটা হয়েছে আপনার নেগলেন্সির কারণে আপনার মন্দ তার্বিয়তের কারণে আপনার ভুলের কারণে আপনি হয়তো অফিস করেছেন মেয়ে দিন কি করেছে না করেছে এটা এটার খোঁজখবর রাখেনি কারণ এটার একটা স্টেজ আছে প্রথমে দেখবেন যে গল্পের বই পড়ে হুমায়ুন আহমায়দ ইত্যাদি না বই পড়তে থাকে এবং তারপরে আস্তে আস্তে প্রেমের একটা ধারণা জন্ম নেয় কারণ সেখানে নায়ক নায়িকেরা এত বেশি প্রেম করেন আমাদের কবিতার মধ্যে সাহিত্যিকের মধ্যে তখন হাওয়ায় উঠতে থাকে এবং তারপরে সুযোগ বুঝে কারো সাথে অ্যাটাচড হয়ে যায় এবং তারপরে এই যে স্টেজটা হলো আপনার কিন্তু খবর নাই আপনার আমার কোনো খবর নাই ফলে তখন আর আপনি তো লাগামটা টেনে ধরতে পারবেন না এই আপনি যখন অতই ছাড় দিয়েছেন অনুমতি দিয়ে ছাড় দেন অনুমতি দিয়ে ছাড় দেন তাদেরকে শুদ্ধ করেন আপনার মেয়ের জামাই যদি অত পছন্দ দিন হয় তাহলে তাকে দিনদারির জন্য কিছু লেসন দেন ট্রেনিং দেন আমাদের এই সমস্ত কোর্সে নিয়ে আসেন এই আমাদের দেশের কাজী অফিসগুলো আছে এটা তো বলেছে মুসলিম নামধারী বেনাবাজের সাথে ছেলে মেয়ে বিয়ে দেয়া যাবে না বিশুদ্ধ কথা হচ্ছে যারা টোটালি সালাদ আদায় করছেন না তারা ইমানের বাইরের অবস্থানে আছেন অতএব কোনো ইমানদারদের জন্য ইমানের বাইরে যারা আছেন তাদের সাথে বিবাহ শুদ্ধ না আমার এক বন্ধু বিয়ে করতে চায় সে মেয়ের মা রাজি কিন্তু আচ্ছা মেয়ের মা রাজি কিন্তু মেয়ের পরিবারের কোনো পুরুষ জীবিত নেই দুলাবাই ছাড়া তার মা বড়ো বোন ও দোলা ভাই তার বিয়েতে রাজি আচ্ছা এখন তার ওয়ালি কে হবে আচ্ছা ওয়ালি মানে কোন পুরুষ নেই দ্রুত কাউকে না কাউকে খুঁজে পাওয়া যেতে পারে আমরা সে পরামর্শ দেব কারণ ওয়ালির বিষয়টা আমরা বলেছি পিতা দাদা দাদার বাবাও হতে পারে তবে অতটুকু জীবিত নাও থাকতে পারে আচ্ছা সন্তান সন্তানের যত নিচে হয় নাতি হতে পারে ভাই ভাইয়ের ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে হতে পারে চাচা চাচা তো ভাই তার ছেলে তার ছেলে তার ছেলে এভাবে হতে পারে তাহলে এরকম রিলেশনের মধ্যে একজনকে খুঁজে পাওয়া যাবে না এটা রিফিউজি ছাড়া কারো পক্ষে সম্ভব না মানে একমাত্র দেশের লোকেরা পাবে অতএব আমার মনে হয় ওরকম রেয়ার পজিশন হলে আমাদের সাথে যোগাযোগ করেন দেখি আপনার জন্য কোনো ওয়ালি পাওয়া যায় কি না ওয়ালির অনুপস্থিতিতে কাউকে সাক্ষী রেখে বিয়ে করলে এবং তারপর জানতে পারলে সে বিয়ে কি আবার হবে অলি অনুপস্থিত কাউকে সাক্ষী রেখে বিয়ে করলে এবং তারপর জানতে পারলে আচ্ছা তার মানে হচ্ছে অলি ছাড়ার অনুমতি ছাড়া বিয়ে করে ফেলেছেন তখন জানতেন না যে এ বিয়ে হয়নি এখন কি করবেন এখন আবার বিয়েটা পড়িয়ে নেবেন রিনিউ করে নেবেন ইফ এ কাপল হ্যাড গট ম্যারিড উইদাউট দ্য Is it allowed to ম্যারি this couple, son, daughter? আমরা এটা বলেছি এবং বলেছি যে এটা যদি সামাজিকভাবে স্বীকৃতি পেয়ে যায় এই বিবাহটা তাহলে এটা ভ্যালিড ইনশাল্লাহ এটা কি ইনভ্যালিড আমরা করছি না অতএব এই ফ্যামিলি সন্তানের সাথে আপনি যদি বিবাহ দিতে চান আত্মীয়তা করতে চান তাতে কোনো সমস্যা নাই সেরিক কুফুরি ও বিষয় ছাড়া কোনো ফাঁসি কি দোষ থাকলে কোনো পাত্রপাত্রীকে দিনদার না এমন হিসাবে বিবেচনা করা হ্যাঁ ফিস্ক এটা পাপ ফিস্ক যেমন মিথ্যা কথা বলা প্রতারণা করা ধোঁকাবাজি করা মানুষকে কষ্ট দেওয়া অনেস্ট না হওয়া ইত্যাদি এগুলো তো বড়ো পাপ জিনিসগুলো যদি থাকে তাহলে সে দিনদার নয় তবে দুটো জিনিস এক হচ্ছে ইবাদতের দিক থেকে দিনদার হওয়া আরেকটা হচ্ছে আখলাকের দিক হওয়া এই লোক হয়তো দেখা যাবে যে তিনি খুব নামাজি অথবা এই বাদতগুলো ভালো করেন কিন্তু আখলাকে তিনি খুব বেশি দিন দেন না এটা কি সম্ভব কিনা সম্ভব সম্ভব কেন সম্ভব এটা সাহাবাদের যুগে সম্ভব ছিল না এটা তাবের যুগে সম্ভব ছিল না তখন কেন সম্ভব ছিল না কারণ তখন ইমানি একটা পরিবেশ তৈরি হয়েছিল। সেই ইমানি পরিবেশ ছিল মুক্ত সিরিকমুক্ত বেদাৎমুক্ত মুক্ত। ফলে একজন লোক যখন বলতো আশাহাদু আল্লাহ ও আশাদু মো রাসুল্লাহ তার লাইফ স্টাইল কমপ্লিটলি চেঞ্জ হয়ে যেত কিন্তু আজকে ইমাম এবং কফরি সহাবস্থান এখানে ইবাদত এবং বেদায়ের সহাবস্থান এখানে চলছে আস্তিকতা নাস্তিকতা সহাবস্থান চলছে অনেক লোক আল্লাহ রাসুলকে গালি দিয়ে বলে যে আমাকে নাস্তিক বলার আপনি কে ইত্যাদি বিষয়গুলো এখানে আছে তো আমরা চলছে একটা মিশ্র প্রক্রিয়ার মধ্য দিয়ে ফলে একজন লোক খুব ভালো ইবাদত হয়েও দেখা যাচ্ছে ঘুষ নেন এরকম গল্প আছে বলছে নামাজের পরে দিয়ে ঘুষটা নামাজের পরে দিয়ে এখন তো নামাজে যাচ্ছি ইত্যাদি। এই যে একটা তৈরি হয়েছে। ঘুষের সুযোগ অথবা সে লোকের চিকিৎসার জন্য হয়তো ঘুষ নিতে হবে এরকম একটা সিচুয়েশন তাকে একদিকে নামাজই করেছে অন্যদিকে ঘুষখর করেছে এটা আমাদের এনভারনমেন্ট এরকম লোক মিশ্র শ্রেণীর লোক ক্রিয়েট করছে তো যাই হোক এই জন্য আমি বললাম একজন লোক এবাদতে ভালো থাকলেও আখলাকে সে খারাপ থাকতে পারে এবং সেক্ষেত্রে সে দিনদারহীন হিসাবে গন্ধ হবে দিনদার কমপ্লিট দিনদার হওয়ার জন্য আমাদের ইবাদতেও ভালো হতে হবে আখলাকেও ভালো হতে হবে এর আগে আমরা শেখুল আখলাখের উপরে কিন্তু কোর্স করেছিলাম অতএব আখলাখ বলতে শুধু সত্য বললেও হবে না মানুষের সাথে আচার আচরণে মমতায় সম্পৃতিতে হৃদয়টাকে বড় করা অন্যদেরকে সম্মান করা ছোটদেরকে স্নেহ করা ইত্যাদি ইত্যাদি আরও যে বিষয়গুলো আমরা বলেছি সেটা থাকলেই তখন আমরা বলবো যে ঠিক আছে ইনশাআল্লাহ দিনদার আছে শেষ প্রশ্ন যদি মায়ের সম্মতিতে বাবার অসম্মতিতে বড় মাধ্যমে বিয়ে হয় তাহলে কি হবে হবে না তাই না আমরা যে ইনফরমেশনটা দিলাম মায়ের সম্ম বলেছে কি লা লাউজুলা যে কোনো মহিলা কোনো মহিলাকে বিবাহ দিলে সেটা হবে না এবং কোনো মহিলা নিজেকে বিবাহ দিলেও সেটা হবে না এবং এই হাদিসটাকে শেখ আলবানি রহমাহুল্লাহ শুদ্ধ বলেছেন অতএব বাপের অসম্মতিটা জরুরি বাপকে কনভিন্স করেন আর যদি কনভিন্স করতে না পারেন তাহলে বাদ দেন যে কথা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি ওসলাল্লাহসালাম আল নবীনা মাহমদ ওয়ালি ওয়াসেজম